বাংলা মানবতার Samadhan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 রেয়াদ আপনাদের সামনে উপস্থাপন করব আজকের আলোচনার বিষয় আল্লাহ আলমিনের উপর ইকিন বিশ্বাস এবং ভরসার অধ্যায় থেকে যে হাদিসগুলি ইমাম রবাবি রাহিমুল্লাহ এ অধ্যায় নিয়ে এসেছেন কিছু আলোচনা পূর্বে হয়েছে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 তিনি বলেন ফালাম্মা কফ আলা রসুল্লাহি সাল্লাম কফালা মাহুম যে আল্লাহনবী সাল্লসাল্লাম এবং তাদের সাথে সকল মুজাহিদিন যখন ফিরে আসতেছিলেন ফরকত হুম কালা তুফি ওয়া দিন কথির বলছেন এমন একটি জায়গায় আমরা উপস্থিত হলাম যে জায়গাটি ছিল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 এবং উনি ওনার তরবারিটি রেখে ঘুম পারলেন শুয়ে পড়লেন সাহাবি বলেন হঠাৎ করে রসুল সাহসালাম আমাদেরকে ডেকে বসলেন আমাদেরকে ডাকলেন আমরা দৌড়ে রসুল সাহসালের এসে দেখলাম যে একজন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 ঘুম থেকে চোখ খুলে দেখি জাগ্রত হয়ে দেখি যে আপনাকে আমার হাত থেকে এখন কে বাঁচাবে আল্লাহ আকবার একজন বেদুইন তার হাতে তরবারি নিয়ে রসুরুল্লাহ মনে করছে যে ওনাকে এখন বাঁচানোর মালিক এবং তাকে মৃত্যুর মালিক আমি বলছেন আমি বললাম আল্লাহ আমাকে আল্লাহ বাঁচাবেন তিনবার এমন হল উনি বলছেন আল্লাহ আমাকে বাঁচাবেন আল্লাহ নবী সালাম ওই ব্যক্তিকে পরবর্তীতে কোনো শাস্তিও দিলেন না এবং উনি বসে পড়লেন মুসলিম এবং বুখারি এই হাদিসটি কি নিয়ে এসেছেন অন্য একটি রেওয়য়েতে আরেকটু বিস্তারিত আছে সেটা হলেই এই ব্যক্তি যখন আল্লাহ রসুল সাহসালামকে তরবারি তাক করে যখন তাকে জিজ্ঞাসা করল যে মাই ইম নাও কামিনী আমার হাত থেকে আপনাকে কে রক্ষা করবে তো আল্লাহ রসুল সাহসাল যখন বলেছেন আল্লাহ तो अल्लाह शब्द रसुल रक्षा कर अकबर आल्लाह रसुल जो एक तक ओ बेदन आपने उत्तम तलवार धारी हन आपनी उत्तम তলোারধারী হিসাবে হন অর্থাৎ আপনি গণ্য ধরেন তার অর্থ হলেই যে আপনি আমাকে হত্যা করেন না এরপরে আল্লাহ ঠিক আছে আমি তোমাকে হত্যা করব না তবে তুমি সাক্ষী দাও যে আল্লাহ সারা কোনো মাবুদ নেই কহ আল্লাহ সে বেদিন বলল যে না আমি এটা বলতে পারবো না আমি এই কালেমা পরবো না বা আমি এই দিন গ্রহণ করবো না तब एक विषय संगे एकमत शब करते चाहिए संगे लड़ाई झगड़ा करबना उठाबना जरा हथियार उठा अपनपक्ष दिन अपने बिुद्धे तक सहयोगित कराला नबीलमें ছেড়ে দিলেন এবং সে চলে গেল ওখান থেকে আতা আসহা বাহু ফকাল এরপরে ওই বেদুইন তার সাথীদের কাছে এসে বলল মিন জি টুকু হে সাথে আমি আজকে যেই ব্যক্তির কাছ থেকে ফিরে আসলাম খাই উন্নাস তিনি হলো এই পৃথিবীর সকল মানুষের চাইতে উত্তম সুবাহ আল্লাহ কেমন আখ্লা ছিল নবী রসুল্লাহ সাল্লামের যে যিনি এমন একজন ব্যক্তি हत्यार्जन तरबारे उठाई हत्यार्षम तरह दया दिलेंगे कलमार दावत दिलेन सेलना तो एखेट इमाम नबाब राहल्ला यक भरोसार उध्यास अल्लाह रसूसलम और सामने एक जन व्यक्ति ओलंग तरबाड़ी नहीं तलबाड़ी इशारा करना के जख जानर झी दिए तक अल्लाह रसुल्लम क्योंकि भय करें नहीं बर मुहूर्ते आल्ला तुम्हारे तरबारी हत्या करमता राखे तब बाचा तीन हल आल्ला तो ये हलो मोम सिफात हाँ यो रसुल्लम आदर्श जो इनरा दुनिया शक्ति के भय पान ना इनारा मन करें अल्लाह रबुल आलमी जाटूर्त बीना पूर्व अपने आलोचना इम्नि अब्बास रजी आल्ला काह उपकार करान चेष्टा करतटुकू पार्बे जतटुकु आल्ला रेखे रेखे ठीक तेम ही एर चे क्षति एम सकल दुनिया शक्ति एकत्रित কাউকে ক্ষতি করতে পারবে না তবে অতটুকুই পারবে যতটুকু আল্লাহ তার তা দিলে লেখে রেখেছে এটাই একটা মমিনের ইকিন এবং বিশ্বাস হওয়া দরকার আল্লাহ রব্বুল আলমিনের উপর একজন ব্যক্তি ইচ্ছা করলেই সব কিছু করতে পারে তা নয় আল্লাহ যখন মানুষকে হেফাজত করবেন তখন এমনিভাবেই আল্লাতালা তাকে বিভিন্ন ওসিলা দিয়ে আল্লাহ তালা তাকে বিপদ থেকে উদ্ধার করবেন এ বিষয়ে পরের হাদিস যেটি সেটি হলোই আমি আল্লাহ বলতে শুনেছি লাউকাল তোমরা যদি আল্লাহ রব্বুল আলমিনের উপর ভরসা করো যেমন করা তার হক যতটুকু আল্লাহ যত ভরসা করা উচিত তাহলে আল্লাহ আল্লাহালা তোমাদেরকেও তেমনি ভাবে রিজিক দিবেন যেমনি আল্লাহ তালা পশু পাখিদেরকে রিজিক দিয়ে থাকেন তাগদু হেমা ও তারু হবি তারা খালি পেটে ঘর থেকে বের হয়ে যায় এবং আল্লাহ রবুল আলামিনের প্রতি এমন ইকিন এবং ভরসা হয় যে আল্লাহ কোনো বাহানায় আমাদেরকে রিজিক দিবেন সম্মানিত শ্রোতা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওমামিন দাবিন নিয়েছেন আল্লাহ তালা বলছেন মানুষেরা আমার যে ইবাদত করবে আমি তাদের কাছ থেকে কোন রিজিক চাই না অমা উরিদ আই এমন আমি এটাও না যে তারা আমাকে কোনো কিছু খাওয়াবে তাহলে আল্লাহ তালা তিনি রিজিকের দায়িত্ব নিয়েছেন তিনার একটি সিফাতি নাম রাজাক অর্থাৎ রিজিক প্রদানকারী সম্মানিত শ্রোতা মন্ডলী এখন একটি ছোট্ট বিরতি বিরতির পর আবার আপনাদের কাছে ফিরে আসবো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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে আলি ওয়াসাল্লাম এর সন্ন্যাসিত পথ ও পদ্ধতি জানতে তাই দেখুন বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শাহ समग्र जीवन के सफल और सुंदर करोन्नाथ देख से मंगलवार रे आठटा पुन सम्प्रचार सकाल सारे डायलग डाय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 যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ যে ঘটনা শিক্ষণীয়মানকে শুদ্ধ করার জন্য বিনার হুসেন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হারুন হুসেনের উপস্থাপনায় दया अर्जन कर बोझार गुरुत्पूर्ण अनुष्ठान कुरान कह बुधवार रत आठ टेबन सम्प्रचार सकाल साढ़े छंग আলহামদুলিল্লাহ ওসালসালাম আল্লাহ রসুলিল্লাহ সম্মানিত শ্রোতা মন্ডলী আপনাদের সামনে এবং তাবুল আল্লাহ রব আলিনের উপর ভরসা এবং বিশ্বাস সম্পর্কিত হাদিস ইমাম নবী রহমা ওনার কিতাব কিতাবসালহন যে আলোচনা নিয়ে আসছেন এই হাদিস নিয়ে আপনাদের সামনে আলোচনা করছিলাম তো যে হাদিস সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম অমরাজি হাদিস আল্লাহ রসুলাম বলেছেন যে তোমরা যদি আল্লাহ রব্বুল আলমিনের উপর পরিপূর্ণ ভরসা করো তাহলে আল্লাহ তালা তোমাদেরকে তেমনি রিজিক দিবে যেমনি আল্লাহ তালা তার পশু পাখিদেরকে আমি বলছিলাম যে রিজিকের দায়িত্ব আল্লাহ রব্বুল আলমিনের উপর তিনি হলো ইন্ নিশ্চয় তিনি রিজিক দাতা মানুষ যদি আল্লাহ রব্বুল আলমিনের প্রতি পরিপূর্ণ ভরসা রাখেন আল্লাহ তাআলা বলছেন ওয়া মা ইয়া তাকিল্লাহ ইয়া জাআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব জি আল্লাহ রব্বুল আলামিন এর তাকওয়া অবলম্বন করবে পরিশ্রমি অবলম্বন করবে আল্লাহ তাআলা তাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন ওয়া ইখরুযুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ইবং তার জন্য রিজিকের পথ এমন ভাবে বের আমি বলছিলাম যে আল্লাহ রব আলিন অনেক সময় মানুষ যদি আল্লাহ আল্লাহর যদি ভরসা করেন আল্লাহ রিজিক এর ব্যবস্থা করে দেন যেমন আল্লাহ মারিয়াম এই আল্লাহাকে আল্লাহ আসমান থেকে রিজিক পাঠিয়ে দিয়েছেন জাকারিয়া আলাই সালাম যখন ওনার মেহরাবে উপস্থিত হয়েছিলেন তখন দেখলেন যে ওনার কাছে অনেক রকম বে মৌসুম ফল ফালাম্মা দখলা আলাইহা জাকার ইয়াল মেহরাবা রিজকা যে সেটাকে সংরক্ষণ রাখা যায় তো তিনি আশ্চর্য হয়ে করলেন আইনা আলাকিহা এই মৌসুমে এই সময় তোমার কাছে রেজিক্ট কোথা থেকে আসলো তখন সে বললো এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে মানুষ যদি আল্লাহর ভরসা রাখে তাহলে আল্লাহ আল্লাহরী বরং আল্লাহ তালা নিজেও বলেছেন যখন তুমি সালাত আদায় করে নিবে তখন তুমি জমিনে বিচরণ করো দুনিয়ায় তুমি বের হয়ে যাও জমিনে বের হয়ে যাও এবং আল্লাহ রহ তুমি তালাশ করো খুঁজে বের করো এবং আমরা যখন মসজিদে ঢুকি তখন কি দোয়া পড়ি বিসমিল্লাহি ও সালামি আবু আবাহিক এবং যখন বের হই তখন আমরা কি দোয়া পড়ি আল্লাহ অবে হচ্ছি আল্লাহ তুমি আমার জন্য সহজ করে দাও তো আল্লাহর উপর ভরসা হলেই যে আমি আমার চেষ্টা চালিয়ে যাব এবং আমি মনি করব যে আমার এই চেষ্টার ফলাফল এবং এর বরকত এটা তখনই আসবে যখন নাকি আল্লাহ তালা তিনি নিজে আমাকে দান করবেন তো এর পরের যেটা হাদিস বুখারি এবং মুসলিম রাহিমাহুল্লাহ ওনাদের কিতাবে হাদিসটি নিয়ে এসেছেন হাদিসটি রেওয়ায়ত করেছেন আবু রাজিয়াল তিনি বলেন করা রসুল্লাহাম আল্লাহ রসুল বলেছেন ইয়া ফুলান হে অমুক ব্যক্তি ইদা আওয়াই তহ ফের ফকুল যখন তুমি ঘুমানোর জন্য বিছানায় আসবে তখন তুমি এই দোয়াটি পড়বে দোয়াটি কি আল্লাহ করলাম এবং আমি আমার চেহারাটি আপনার দিকে আমি ফিরিয়ে দিলাম এবং আমার সকল বিষয়টা আমি আপনার দিকে নিজবুত করে দিলামি ইলেক রকন ও রাহবতন এবং আমার পিঠটি আমি লাগিয়ে দিয়েছি আপনার দিকে আমি আপনার ওই কিতাবের প্রতি ইমান নিয়ে আসছি যেই কিতাব আপনি অবতীর্ণ করেছেন অবী নবী ইকল্লা ওই নবীর প্রতি আমি ইমান নিয়ে যে নবীকে আপনি আমাদের মাঝে প্রেরণ করেছেন এবং সেই রাত্রেই যদি সে মারা যায় তাহলে বলেছেন মিত্তা আলাল আল ফিতরা তাহলে তোমার মৃত্যুটি হবে ইসলামের উপরে সুবাহ আল্লাহ और तुम्हें जदि मृत्युबरण ना करो बर दोआा पो जो शुभ सकाल जो कर सकाल अत्यंत उत्तम एवं भलो को ये एक दो जेटा मुखस्थ कर ये नियमित घुमानों पर्व पड़ते तो ये आल्ला रसूद्लम फजिलत यही वर्णना कर দোয়ার ভিতরে যেটা আমরা অনুবাদে শুনলাম যে ফু আমরি ইলাইক আমি আমার সকল বিষয় আপনার উপর সুপোর্থ করলাম আপনার উপরে আমি ভরসা করে দিলাম মানুষ যদি আল্লাহ রব্বুল আলমিনের প্রতি ভরসা করেন তাহলে আল্লাহ তালা ওনাকে দুনিয়া এবং আখেরাতের সকল রকম বালা মুসিবত থেকে আল্লাহ তালা হেফাজতে রাখবেন বুখারি এবং মুসলিমের আর একটি রেওয়ায়েতে আল্লাহ রসুল আমাকে বললেন সালাত উনি বলছেন যে যখন তুমানোর জন্য তুমি আইমান এরপরে তুমি ডান কাতে ডান কাতে তুমি কাত হয়ে শুয়ে পড়ো এরপরে তুমি এই দোয়াটি পড় যে দোয়ার কথা বলছেন তো এই হাদিস থেকে আর একটি আমরা আমল পেলাম সেটা হলে যে শোয়ার পূর্বে उजु कर घूमानोट आल्लाम सब समय खलीफा अबू बक्कर सिद्दीक रब्लाहूर पा देखते पेलम तो घटना टी कल्ला रसुल्लाम मक्का हिजरत करते जा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 আলী রাজিয়া তখন ওনারা খোঁজার জন্য এরা পৌঁছে গিয়েছে এবং আবু বকু বলছেন নজর তু ইকামিল মুশরিক আমরা সেই গুহার ভিতর থেকে মুশরিকদের পা আমরা দেখতে পাচ্ছিলাম অনাহ আর আমরা গুহার ভিতরে আছি আর তারা আমাদের মাথার উপর দাঁড়িয়ে আছে যদি তারা একটু তাকিয়ে দেখে আবানা তাহলে তারা আমাদেরকে দেখতে পাবে তারা যদি তাদের পায়ের দিকে চোখটিকে নিচে করে একটু যদি তাকায় তাহলে আমাদেরকে তারা দেখে ফেলে দিবে ফাল এমতো তো অবস্থায় আল্লাহ দিবে তো অবস্থায় আবু বকর সিদ্দিক আল্লাহ যখন আশঙ্কাবোধ করলেন ভয় যখন করলেন দেখুন তখন আল্লাহ রসুলাম কি বলছেন আবু বকর তুমি কি ধারণা করতে পারো ওই দুই ঝুন সম্পর্কে महा अल्लाह रबुल आलमी आज सबकिन এবং এদের এই ষড়যন্ত্র থেকে হেফাজত করার জন্য তিনি যথেষ্ট সুবাহ আল্লাহ মানুষ যখন আল্লাহ রবুল আলমিনের উপর ভরসা করে ফিরে দেয় তখন আল্লাহ তালা তাদেরকে এমনি ভাবে হেফাজত করে তারা সেখানে মন্তব্য করছে যে মনে হয় এর ভিতরেই আছে আল্লাহ তালা তাদেরকে ওখান থেকে ফিরে দিয়েছে এবং এনারা যখন আল্লাহর উপর ভরসা করেছেন আল্লাহ তালা তাদেরকে এই বালা মুসুবত থেকে হেফাজত করেছেন এটাই হলো মোমিনদের গুণ হওয়া উচিত এটাই হল মোমিনদের আচরণ হওয়া উচিত বিশ্বাস হওয়া উচিত যে আল্লাহ উনি এই পৃথিবীর সবচেয়ে বেশি শক্তিশালী উনি ওনার হাতে সবকিছু উনি ইচ্ছা করলে বড় বড় মুসিবত থেকেও উনি কোনো ক্ষতি ছাড়াই মানুষদেরকে হেফাজত করে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি পরবর্তী আলোচনা শোনার জন্য আন্তরিক আহ্বান রেখে আজকের মতো এখানেই শেষরুদানা রব্বিন আলামিন আসসালামুকুম্বর বারকাত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 বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যমি কে সমর্থন করুন এবং জাগত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাংক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ পাউন্ড অ্যাকাউন্ট ইউরো অ্যাকাউন্ট ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার শর্ট কোড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 the prodigy of islam farik i challenge any human being to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 बृहस्पतिवार रे सारा टुन सम्प्रचार सकाल साढ़े नशे